মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد شমানতো সরদা ওদর্শক মুন্ডলি আমরা রিয়াদুস সালেহীন থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আজকে আমরা এই কিতাব থেকে যে বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব সেটি হল কিতাবুল একজন ব্যক্তি সুরায় কাহ তেলা করতেছিল ও আইনদাহু ফরাসুন মারবতুন বি শতনাইন আর তার কাছে একটি ঘোড়া বাধা ছিল দুটো রশি দিয়ে দুই রশি দিয়ে ঘোড়া বাধা ছিল ফু সাহা বাতুন বলছেন হঠাৎ করে একটি মেঘ ওই ঘোড়ার উপরে এসে মেঘটা ছায়া করলো ফা জায়লা ওই মেঘটি আস্তে আস্তে কাছে আসা শুরু হলো জায়লা ফরাসুহু রোমিনা এবং ঘোড়াটি সে তখন লাফানো শুরু করলো মেঘ যত কাছে আসে ঘোড়া অত লাফানা শুরু করে দেয় পালাম্মা আসবাহা আতানব সাল্লাহ সাল্লাম সে ব্যক্তি রাত্রে কোরআন পড়তে ছিল বলছেন সকালে এসে আল্লাহ নবী সাল্লামকে এই ঘটনাটি বলল যে এই ব্যাপার আমি কোরআনতেন করছিলাম সুরায় কাহা পড়ছিলাম আর দেখলাম যে আমার ঘোড়ার উপরে একটা মেঘ সেখানে ছায়া করছে এবং মেঘটা যতই নিকটে আসতেছে ঘোড়া অত লাফালাফি করা শুরু করে দিয়েছে াহু আল্লাহ নবীকে যখন এই ঘটনাটি বলা হল ফকাল তিনি বললেন এটি হলো আল্লাহর পক্ষ থেকে শান্তি ছিল যে শান্তি আল্লাহ কারণে কোরআন করতেছিলেন আল্লাহ আল্লা ন আমরা আগেও হাদিস শুনবো যখন কোন ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে পড়ায় কোরআন নিয়ে যখন তারা বিশ্লেষণ করে শিখে শিখায় আল্লাহর পক্ষ থেকে নাজালাত আলি হিমু সাকিনা আল্লাহর পক্ষ থেকে তার বুসা নাজেল হয় শান্তি অবতীর্ণ হয় তো এই শান্তিটা অনেক সময় আমাদের চোখের আড়ালে থেকে যায় আমরা দেখতে পাই না আর কখনো কখনো আল্লাহ তালা এভাবে মানুষদেরকে দেখিয়ে বুঝিয়ে দেয় যে দেখো বাস্তবতা হলো এই বোখারি হাদিসাম কিতাবিল আব্দুল্লাহিন তিনি বলেন রসুলাম বলেছেন কেউ যদি কোরআন থেকে একটি হরফ পরে আল্লাহ থেকে কি হবে নে আল্লাহ তালা একটি নেবেন একটি নেবেন দশ গুণ করে বাড়িয়ে দেবেন এরপর উদাহরণ দিয়ে বলছেন হরফুন আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তাহলে কোনো ব্যক্তি যদি আলিফলামিম এতটুকু পরে তাহলে 10 নেকি, দশ নেকি, 10 নেকি তিরিশ নীকি সে পেয়ে গেল তাহলে কোরআনের কত হাজার হাজার হরফ এক ব্যক্তি যদি কোনো এক পৃষ্ঠা কোরআন পরে তাহলে কতগুলি হরফ আছে তাহলে প্রত্যেক হরফের নেখিতে যদি আল্লাহ তারা দশটি করে নেকি দেয় তাহলে কতগুলি নেকি অর্জন করবে যে ব্যক্তি কোরআন পড়ে রিদি অকাল হাদিস উল হাসান তিরমিদি হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি হাসান এবং সহি و الله بن عمرو بن العاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال يقال لصاحب القران اقرا ورتل ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تقراها عبد الله بن عمرو بن عاص الله تعالى عنه رسول الله صلى الله يقال لصاحب القران قيامه الدين قران ولك বলা হবে যে ব্যক্তি কোরআন পড়ে কোরআনের উপর আমল করে এই সকল মানুষদেরকে কেয়ামতের দিন বলা হবে ওয়ারত পর আর পর আর এক আয়াত পরো একটা সিঁড়ি ওঠো আর এক আয়াত পরো আর এক সিঁড়ি হোক আস্তে আস্তে পড়ো তার তিল সহকারে সুন্দরভাবে তেলাবাত করো আয়াত পড়ো উপরে ওঠ বলছেন তোমার ঠিকানা হবে তোমার শেষ আয়াত যার যত মুগস্থ হবে যে যত আমল করতে পারবে আল্লাপাক তাকে অত বেশি উপরে আল্লাপাক তাকে স্থান দিবেন। এর পরে যেটা পরিচ্ছেদ সেটা হল বাবুল আমরিবে তাহুদুল কোরআন ওয়া তাহির কোরআনকে সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করা এবং কোরআনকে ভোলা থেকে বিরত থাকার হুকুম নির্দেশ কোরআনকে সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করা তাকে চর্চা রাখা এই পরিচ্ছদে তিনি বলেন বলছেন তোমরা এই কোরআনকে সর্বক্ষণ তোমরা এটাকে রক্ষণাবেক্ষণ করো এটাকে ঠিক রাখো এটাকে চর্চা করো এটাকে পড়তে থাকো যে উশি থেকে পলানোর যে চেষ্টা করে তার চেয়ে বেশি চেষ্টা করে কোরআন ওই কোরআন কাছ থেকে পলানো উটের লাগাম যদি খুলে দেন উটের। নাকে যে লাগাম লাগানো থাকে রশি লাগানো থাকে এই রশিটে সে খোলার জন্য চেষ্টা করে খুললেই সে আজাদ চলে যাবে এক জায়গায় তাহলে উঁট যদি তার লাগাম খুললে যেভাবে সে পলায়ন করে চলে যাবে পাক যাকে কোরআন পড়ার তৌফিক দিয়েছে কোরআন মুগস্থ করাইছে কোরআনের হাফেজ বানায়ছে ওই ব্যক্তি যদি কোরআনকে এভাবে রশি ছাড়া যদি রেখে দেয় তাহলে ওই উঁটের চাইতে কোরআন আর তাড়াতাড়ি ভেঙে যাবে তার কাছ কথা বুঝে আসলো এই কোরআন সর্বক্ষণ তাকে চর্চা রাখা দরকার এবং তেলাওয়াত করা দরকার সর্বক্ষণ এটাকে রক্ষণাবেক্ষণ করা দরকার এই আমরা কোরআন যারা জানি পড়তে জানি বা হাফে যারা আমাদের সর্বক্ষণ এটাকে চর্চায় রাখতে হবে সোমবার শ্রোতা দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা शेख बदरुदुजानी रास्ता मंदिर मुख फिर चलते जीवन आल्ला खुजते अपराधे शांति पांच ट्रचारोटाय बांगल्वि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 प्रति शुक्रवार बुधवार रत नट पुनः सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल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 प्रिय श्रोता दर्शक मंडल कुरान फजिलत एवं कुरान संरक्षण रखार कुरने ক্ষণ করার যে হুকুম এ বিষয়ে আমি ওই জাতের কসম খেয়ে বলছি যারা হাতের মুঠের মধ্যে মোহাম্মদ তার পলানোর যে চেষ্টা করে তার চাইতে বেশি চেষ্টা কোরআন করে ওই ব্যক্তির কাছে পলানোর যে ব্যক্তি কোরআনকে রক্ষণাবেক্ষণ করে নাহমা তিনি বলেন আন্না রসুল কল রসুরালাম বলেছেন কোরআন ওয়ালার উদাহরণ কেমন উদাহরণ কেমন উটের মত কোন উঠকে যদি বেঁধে রাখেন তার মতো যতক্ষণ পরে তাকে বেঁধে রাখবা উঠ তোমার কাছে থাকবে আর যখনই উঠকে ছেড়ে দেবে সে চলে যাবে তাহলে কোরআন এর যারা হাফেজ কোরআন যারা মুগস্ত করেছে কোরআন পাক যাকে দিয়েছেন তারা যতদিন কোরআনকে সুন্দর আওয়াজে পড়া তেলাওয়াত তেলাওয়ার ফজিলত এবং অন্যের কাছ থেকে কোরআন সহকারে শোনার ফজিলত এ বিষয়ে তিনি বলেন রসুলামকে বলতে শুনেছি তিনি বলেন যে আল্লা আল্লাহ নবীকে কোরআন কে উচ্চ স্বরেখান না মধুর কণ্ঠে পড়ার যেভাবে ওনাকে অনুমতি দিয়েছে এভাবে অন্য কোনো বিষয়ে অনুমতি দেন নাই নবী কাম সাহাকে কোরআন সুন্দর কণ্ঠে ভালো কণ্ঠে মধুর কণ্ঠে উচ্চ স্বরে কোরআন পড়ার যে অনুমতি আল্লাহ তালা তার নবীকে দিয়েছে অন্য কোনো বিষয়ে এভাবে অনুমতি দেন নাই তাহলে কোরআন সুন্দর ভাবে পড়া সুন্নত সুন্দর আওয়াজে পড়া সুন উচ্চ স্বরে পড়া সুন কারণ কোরআন পড়লেও সব পাওয়া যায় শুনলেও সব পাওয়া যায় উচ্চ স্বরে পড়তে হয় এবং সুন্দর তিনি বলেন রসদুল্লা সাল্লাম তাকে বলেছে কাকে আবু মুসা আসারি বলেছে তোমাকে যে আল্লাহ কণ্ঠ দিয়েছে সেটা তো দাউদ কণ্ঠের তোমার আল্লাহ দাউদ সালামের কণ্ঠ ছিল অত্যন্ত মধুর কণ্ঠ উনি অত্যন্ত সুন্দর কণ্ঠে উনি তেলাওয়াত করতেন তো বলছেন যে আপনাকে দাউদের কণ্ঠের মতো কণ্ঠ আপনাকে আল্লাহ তালা দান করেছেন তাহলে এহাদিস থেকে বোঝা গেল যে কোরআন তেলাওয়াত সুন্দর আওয়াজে ভালো কণ্ঠে তেলাওয়াত করা সুন্নত মুস্তাহাবসলিমের বলেছেন তুমি তো আমাকে দেখতে পাওনি ও আনা আস্তমিও লিখেরাতিকা আমি গত রাত্রে তোমার আমাকে দেখতে পাওনি সেজন্য বলছে যে তোমার তেলাওয়াতটি এত সুন্দর بالتين والزيتون فما سمعت أحداً أحسن صوتاً منه ملتفق علی برابن عازب رضي الله تعالى عنه تيني بولن امين نبي کريم صلى الله عليه وسلم رأس تهجر شنه چه تيني اشار صلاة اشار نماز سورة تين والزيتون تلوات كرت چلن. فما سمعت أحداً أحسن صوتاً منه امين اونار كنتر چايت یعنى شندر كنتر اونار كاروكا سمعت ناين ونهي আর কোন দিন শুন আবুলা বুসাইর বিন আবদুল মনজির রাজি আল্লাহু আনহু তিনি বলেন তেলাবাত না করে আওয়াজ আসে পড়তেও পারে সুন্দরভাবে তারপরেও যদি সে কোরআন সুন্দরভাবে তেলাবাত না করে না পড়ে সুললিত কণ্ঠে যদি কোরআন না পড়ে আল্লাহ বলছেন অন্তর্ভুক্ত নয় তার মানে তিনি বলেন তাকে বলেছেন বলছেন আমাকে বললেন তুমি একটু আমাকে কোরআন শোনাও তুমি আমার উপর কোরআন পর আমাকে একটু কোরআন পরে শোনাও বলেন আমি বললাম তিনি বলেন আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে মনে চাচ্ছে আমার আমি অন্য কণ্ঠে কোরআন শুনতে মনে চাচ্ছে কেমন হবে সেই দিন যে দিন আমি আব্দুল্লাহ হয়েছে থেমে যাও আর পড়তে হবে না ফালতা আমি ওনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম দেখলাম যারা কোরআন যখন তাদের কাছে খুশি সৃষ্টি হয় আর জাহান্নামের আলোচনা যখন কোরআনের থেকে শোনে তখন তাদের চোখ থেকে ঝরঝর করে পানি পরে এটা হলো মোমিনের চিহ্ন তো আল্লাহ নবী সালাম উনি আর কাছ থেকে কোরআন শুনলেন কারণ অনেক সময় কোরআন নিজে পড়লেও একটা স্বাদ পাওয়া যায় আবার আর একজনের কাছ থেকে শুনলেও আর ধরনের স্বাদ পাওয়া যায় তো নিজে যদি কোরআন ভালো পড়তে পারি নিজে পড়তে হবে অথবা অন্য কেহ যদি কোরআন শুদ্ধ সুন্দর কুণ্ঠে যদি কেউ পড়তে পারে তাহলে তার কাছ থেকে কোরআন শুনলেও মনটা নরম হয়ে যায় তাহলে এই হাদিস থেকে বুঝে আসলো নিজে কোরআন পড়াও উত্তম এবং কারোর কাছ থেকে শোনাও যাবে আর একটা বিষয় যেটা জানতে পারলাম সেটা হলেই যে যার কাছ থেকে কোরআন শুনবো সে অনত্তম হলেও উত্তম ব্যক্তিও অনত্তমের কাছ থেকে আল্লাহ কোরআন হয়েছে তারপরেও একজন সাহাবের কাছ থেকে তিনি শুনলেন তো ওস্তাদ ছাত্র কাছ শুনতে পারবে ছাত্র ওস্তাদের কাছ থেকে শুনতে পারবে বাবুল হাসি আলা কিছু বিশেষ আয়াত এবং বিশেষ সুর আর কিছু ফজিলত আছে এই পরিচ্ছদ ইনশা আল্লাহ আছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে একদিন বললেন আলা ওআল্লিমুকা আযমা সূরাতি ফিল কোরআন আমি কি তোমাকে কোরআনের সবচাইতে মর্যাদা সম্পন্ন সূরা কি আমি তোমাকে বলবো না কোরআনের সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন সূরা কি আমি তোমাকে বলবো না ক্বাবলা আন তাখরুজ মিনাল মসজিদ বলছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে বলে দেব যে কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন সূরাটি কোনটি তো তিনি আবার হাত ধরলেন এরপরে আমি যখন বের হতে চাইলাম মসজিদ থেকে কুলতু বললাম কোরআন আপনি একটু আগে বলেছিলেন যে কোরআনের সবচাইতে মর্যাদা সম্পন্ন সুর আমাকে বলবেন আল তিনি বললেন আলহামদুলিল্লাহ সুরে ফাতে তাহলে মাসানি বারবার যেটা পড়া হয় প্রত্যেক রাখাতে প্রত্যেক সলাতে সুরা ফাতে মানুষ পড়ছে না একদিনে কতবার পড়ে যেমন সাব উল মাসানি সাত আয়াত বারবার যেটা পড়া হয় দীম এবং এটাকে কোরআন বলা হয়েছে সুরে ফাতে কোরআন অর্থাৎ পুরা কোরআনে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ওই সবগুলি বিষয়ের সার মর্মে এই এজন্য এটাকে অম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের মা সুরে ফাতে অম্মুল কোরআনও বলা হয়েছে এবং তাকে বলা হয়েছে সুরাতহা মানে এই সুরা থেকেই কোরআন শুরু এবং সুরতুল শিফাও বলা হয়েছে আরোগ্যের সুরা রকমের রোগের চিকিৎসা আছে বর্ণনা করেছেন এক তৃতীয়াংশু আল্লাহ কোরআনের এক তৃতীয়াংশ আরেকটি আছে যে আল্লাহাম তার সাথীদেরকে বলেছেন কেহ কি কোন রাত্রে এক তৃতীয়াংশ কষ্ট মনে হলো ওকল এবং বললেন কে পারবে এত পড়তে ফাকাল তিনি বললেন কলহুআ আল্লাহ সুলসুল কোরআন এই সুরা পড়লে এক তৃতীয়াংশ কোরআনে সব পারবেল বুখারি সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলীরা যা আমরা পরবর্তী দর্শনী আসবো ইনশা আল্লাহ সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আল্লাহ রব আলমিন আমাদেরকে কোরআন পড়া এবং কোরআন অনুপাথে আমন করা তৌফি দান করুন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 International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuh. Al-Malik al-Qudus al-Salam al-Mamin al mamin m I'm so blessed to be with them. m u -S -S i m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 ওয়াট লিটল ওয়ান্ডার বেস্ট বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় समय भलो व्यवहार दाय दायित्व आगे पालन कर मानवतारे बारोटा पीस टी विश्वजहान चालनारण सुंदर एक जदि विधान नए तो धंस जो अनिवार्य शेख सैफुद्दीन मदर शुन, तलोके जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निर्वाचित कितब बुलूल माराम मीन आदिल्ला तकाम दर्शे हादिसर सुव्यवस्था करकल के शार जमे पृ्टिंग माराम रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर देर टाय बांगे पिछटी